মানবতার সমাধান আসসালামুকুমি আলহামদুলিল্লাহ নবীনা মোহাম্মি আসাহিহি আজমাইন আোতা দর্শক মন্ডলী আমরা রিয়া কিতাব থেকে ধারাবাহিক আমরা আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলই সালাতের জন্য অপেক্ষা করার ফজিলত এক নামাজের পর আর এক নামাজ তিনি বলেন রসুল বলেছেন তোমাদের প্রত্যেকেই সলাতের মধ্যে বলে গণ্য করা হবে যখন ওই ব্যক্তিকে সলাৎ আটকিয়ে রাখবে কোন ব্যক্তিকে যদি সলাদ তাকে আটকে রাখে নামাজ তাকে যদি আটকে রাখে তাহলে ওই ব্যক্তি নামাজ রত অবস্থায় আছে বলে গুণ্য করা হবে মুর্শিদে গিয়েছে সলাৎ পড়েছে আসর পড়ল পড়ার পর চিন্তা করছে না আর বাড়ি যাব না মাগরীব পরে বাড়িতে যাব। তাহলে মাগরীব পর্যন্ত সে কেন ওখানে অপেক্ষা করলো আর এক নামাজের জন্য তাহলে এই মাঝখানের যে সময়টুকু আছে এটাকেও সে জানো নামাজ পড়তেই আছে এ বলেই গণ্য করা হবে বলছেন ওই ব্যক্তি এক নামাজের পর সে তার পরিবারের কাছে ফিরে যেত কিন্তু যাওয়ার থেকে বিরত আছে একমাত্র নামাজের কারণে তাহলে এক নামাজ পড়ে আর এক নামাজে অপেক্ষায় থাকার ফুজিলত হলেই যে সে যেন নামাজরত অবস্থায় থাকলো তো এটা যুবকরা আপনাদের মতো লোকজন আলোচনা শুনে হয়তো মনে করতেছে এটা তো আমাদের জন্য এটা তো বুড়ো মানুষের জন্য তিনি বলেন রসুর আসলাম বলেছেন যে ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য দোয়া করেন যেই ব্যক্তি মোসল্লায় বসে থাকে ওই জায়গায় যে জায়গায় শেষে নামাজ পড়েছে নামাজি মুসল্লি ব্যক্তি তার সলাৎ যেই জায়গায় সে সলাৎ আদায় করেছে যতক্ষণ পর্যন্ত সে ওই জায়গায় বসে থাকে ফেরেস তারা তার জন্য দোয়া করে সুবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত অজু না ভঙ্গ হয়ে যায় তার কোনো সলাৎ আদায় করার পর যদি ওই জায়গায় বসে থাকে যতক্ষণ পর্যন্ত তার অজু না ভাঙবে অতক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করে কি বলে আল্লাহ লাহু আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ হামহু আল্লাহ তুমি এরপর যে দয়া করো আল্লাহ আকবর তাহলে আল্লাহর ফেরেস্তা যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তার প্রতি রহম করো তাহলে আল্লাহর ফেরেস্তা দোয়া কবুল করবেন না দোয়া কবুল করবেন তাহলে কত বড়ো ফজিল যে সলাদ আদায় করার পর পট করে বেড়ে যাওয়া তা নয় বরং ওই জায়গায় বসে থেকে তাজবি তাহরিল পড়া এবং কিছুক্ষণ দেরি করা যতক্ষণ পর্যন্ত অজু না ছুটে যাবে অতক্ষণ পর্যন্ত বসে থাকলে ফেরেস্তা তার জন্য মাখফিরাত এবং ক্ষমার জন্য দোয়া করে وعن انس بن نذال الله عنه ان رسول الله صلى الله عليه وسلم إلى ليله صلاه العشاء الى شطر الليل ثم اقبل علينا بوجهه بعدما صلى فقال صلى الناس ورقدوا ولم تزالوا في صلاه منذ انتظرتموها رواه البخاري انس رضي الله تبارك رسول الله صلى الله عليه وسلم تني একদিন ইলা রাত পর্যন্ত রাতের অর্ধে পর্যন্ত এবং বললেন সল্লানু কিছু মানুষ আগেই সলাৎ পড়েছে এবং শুয়ে পড়েছে আর তোমরা এই নামাজের অপেক্ষায় বসেছিলে যতক্ষণ অতক্ষণ পর্যন্ত তোমাদের নামাজের সবাবি লেখা হয়েছে তাহলে উনি ইচ্ছা করে নামাজকে লেট করলেন অর্ধেক রাজ পর্যন্ত এবং তাদেরকে বুঝালেন যে তুমি এই নামাজের এবং সলাাতের অপেক্ষায় বসেছিলে তো এই সলাৎ সেই অপেক্ষাটাও তোমাদের জন্য সলাৎ বলে গণ্য করা হয়েছে বোখারি রয়েদ বাবু ফজলী জামা। আমরা ইতিপূর্বে সলাাতের ফজিলত শুনলাম বিশেষ করে বিশেষ বিশেষ কিছু নামাজের ফজিলত শুনলাম কিন্তু এখন যে পরি সামনে আসছে সেটা হলে ইবনী আল্লাহমা তিনি বলেন বলেছেন আদায় করা চাইতে জামায়াতের সাথে সলাৎ আদায় করা সাতাশ গুণ সিস তিনি বলেন রসুল বলেছেন সোলাতুলি জামা কোন ব্যক্তি জামাতের সাথে সোলা তাই করা নামাজ পড়া তুদা আফু ফি সোলাতিহতি কফি সু কি তার বাড়িতে একা অথবা বাজারে একা সলাত আদায় করার চাইতে জামাতের সাথে আর এটা কিভাবে দেখেন প্রত্যেক জায়গায় যেটা ফজিলত বিশেষ ফজিলত যেটা আছে তার কারণ আছে সেই কারণগুলি আমাদের জানতে হবে এবং সেগুলি ফজিলত অর্জন এইভাবে হবে কিভাবে বলছেন যখন সে উজু করে এবং সুন্দর ভাবে সে শুধু মসজিদে যায় সালাতের উদ্দেশ্যেই বের হয় অন্য কোন কারণে নয় লামু ওই ব্যক্তি অজু করে যখন সালাতের উদ্দেশ্যে বের হল তাহলে প্রত্যেক কদমে একটি করে নেই এবং আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় এরপরে সে যখন সালাত আদায় করে নেয় এবং ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তা তার জন্য দোয়া করে মা আলামী যতক্ষণ পর্যন্ত অজু না ভেঙ্গে যায় তাকুল ফেরিস্তা বলে আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ মারহম আল্লাহ তুমি তার প্রতি রহম করো সালাত যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় থাকবে তাকে নামাজ রত বলেই গণ্য করা হবে তো এই হাদিস থেকে জানা গেল ২৫ গুণ আর আগের জানার কত সাতাশ গুণ তো কোনোটাই ২৫ কোনোটায় সাতাশ দুটাই সেই হাদিস তো এটা মানুষের যত বেশি তার আগ্রহ যত বেশি চেষ্টা যত বেশি নামাজ সম্পর্কে সচেতন এবং চেষ্টা করবে ভালোভাবে আদায় করার জন্য আল্লাহ পাক তার স্বভাবকে কারো কম হবে কারো বেশি তবে এতটুকু একার চাইতে করা সওয়াব অনেক বেশি ওয়ান হো কল আতান আমা। আবু হুরাই রাজা আল্লাহ তিনি বলেন রসুল্লাহামের নিকটে একজন অন্ধ ব্যক্তি আসলো এবং বলল যে আমাকে মুসজিদে নিয়ে আসার কেহ নেই কোনো ব্যক্তি আমাকে মুসজিদে নিয়ে আসবে এরকম কেউ নেই ফাসা আলা রসুল আল্লাহ সালাম সে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করল যে তাকে অনুমতি দেওয়া হোক সে যেন বাড়িতে নামাস পরে ফারাক খাসু আল্লাহ নবী অনুমতি দিলেন ফালাম্মা ওয়াল্লা যখন সে ফিরে যেতে রাখল দা আহু ফাকা আল্লাহ আল্লাহ নবী ডেকে বললেন হাল তাসমাউ নেদা বিসালাদ তুমি কি আজানে আবার শোনো কল তিনি বললেন নাম হা তো তিনি বললেন ফিফ তাহলে তোমাকে জামাতে আসতে হবে কারা বাহ মুসলিম মুসলিমের রেবায়ত সমিত শ্রোতা ও দর্শক মন্ডিল আমরা জামাতের সাথে সলাৎ আদায় করার ফজিলত আমরা শুনে আসতেছিলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ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 প্রতি শুক্রবার রাত দশটায় সকাল অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলো চলে আসে আসলে আলোচনা বিন আব্দুল সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হুসেনের উপস্থাপনায়গুলি আমাদের চীনা দরকার পরিহার করতে হবে বাংলা सक्ष देखे बीर अनुष्ठान जलसाएल शुक्रवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 আল্লাহামদুল্লাহ ওসালাতামু আল্লাহ রসুলিল্লাহ আবু হুরাই রাজা তিনি বলেন রসুল্লাহামের নিকটে একজন অন্ধ ব্যক্তি আসলো এবং বলল যে আমাকে মুসিদে নিয়ে আসার কেহ নেই কোন ব্যক্তি আমাকে মসজিদে নিয়ে আসবে এরকম কেউ নেই ফাসা আল্লাহ রসুল আলাহ সাল্লাম সে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো যে তাকে অনুমতি দেওয়া হোক সে যেন বাড়িতে নামাস পরে ফারাকালাহু আল্লা নবী অনুমতি দিলেন ফালাম্মা ওয়াল্লাহ যখন সে ফিরে যেতে রাখলো তিনি বলেন নাম হা তো তিনি বলেন তাহলে তোমাকে জামাতে আসতে হবে মুসলিম মুসলিমের রেওয়ায়িত শ্রোতা ও দর্শক মনিল আমরা জামাতের সাথে সলাৎ আদায় করার ফজিলত শুনে আসছিলাম বিরতির পূর্বে তো আমরা যে হাদিসতে শুনলাম যে একজন অন্ধ ব্যক্তি এসে আল্লাহনবীকে জিজ্ঞেস করলেন যে আমি অন্ধ আর আমাকে মসজিদে নিয়ে আসার কেহ নেই আর আরেকটি জয়তে আছে যে উনি অন্ধ এবং তিনি বলছেন যে মদিনার অলিতে গলিতে সাপ বিচ্ছু আছে আর আমি অন্ধ মানুষ আমাকে যে কেউ মসজিদে নিয়ে আসবে এরকম কোনো ব্যক্তিও নেই তো আল্লাহ নবী সাহসালাম তার এই বাহ্যিক দেখে তিনি বললেন ঠিক আছে তুমি অন্ধ মানুষ মসজিদে আসা নিয়ে আসার মতো লোক নেই অন্ধকার আসাও কষ্টকর রাস্তায় কাঁটা বিচ্ছু অনেক কিছু আছে তো ঠিক আছে তুমি বাড়ি থেকে সলাচ দায়ী করো তো একটু পরেই জিব্রাইল আলাই সালাম এসে বললেন হে আল্লাহনবী সাল সালাম তাকে জিজ্ঞাসা করেন সে কি আজানে আওয়াজ শোনে তো আল্লাহনবী তাকে আবার দেখলেন বললেন হালতাসমাউন্দা তুমি কি আজানের আওয়াজ শোনো বলছে হ্যাঁ আজানে আওয়াজ শুনতে পাই ছেন ফা আজিব তাহলে তোমাকে মুর্জিদে আসতে হবে জামাতের সাথে পড়তে হবে তাহলে অন্ধ ব্যক্তি যাকে মুসিদে নিয়ে আসার কেউ নেই ওই ব্যক্তির জন্য যদি জামাত ছেড়ে দেওয়া বৈধ না হয় অনুমতি না পায় তাহলে আমরা কোথায় আমরা কোন ওজোরে জামাত ছেড়ে বাড়িতে নামাজ পড়ি শুধু ফজিলত্ব তো আলাদা কথা আগে আমরা হাদিস শুনবো যে আল্লাহ নবী সাহাশালাম উনি ওই বাড়িকে জালিয়ে দিতে চাইছেন যেই বাড়ির মানুষেরা আজান শোনার পর জামাতের সলাৎ আদায় করার জন্য মসজিদ আসে না তাহলে সবাবই শুধু নয় বরং ইমানের দায়িত্ব এটা যে পার্শ্বে মসজিদ যদি থাকে আর সেখানে যদি জামাতবদ্ধভাবে সলাৎ হয় সেখানে জামাতের সাথে সলাৎ আদায় করা আর এতে বহুত লাভ আছে যেটা আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে হাদিসের থেকে আমরা শুনবো জানবো জামাতের সাথে সলাৎ আদায় করলে সঙ্গে দাঁড়াই মোহব্বত বৃদ্ধি হয় সেখানে ধনী গরিব রাজা প্রজা কোনো পার্থক্য নেই সবাই কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা মিলিয়ে কাতার বদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা এবং সেখানে কোনো অসুস্থ ব্যক্তি থাক তারও জানা যায় সমাজে কার কি ঘটেছে সেগুলি শোনা যায় জানা যায় তের অনেক লাভ আছে জামাতের সাথে সরা সদায় করার জন্য এজন্য জামাতের সাথে সলাৎ আদায় ইচ্ছা করে ওজোর ছাড়া ছেড়ে দেওয়া ঠিক না এ বিষয়ে যে আগে হাদিসটি ছিল যার কিছু অংশ আপনাদের সামনে বলেছি যে আব্দুল্লাহ তার এই ঘটনা তিনি বলেন ইয়ার ও সেবা যে মদিনায় বিষাক্ত প্রাণী আছে এবং হিংস্র জানোয়ার আছে তুমি কি এই শব্দ শোনো হাইয়া আসো কামিয়াবির দিকে আসো আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠের মধ্যে আমার জান আছে আমার মনে চাই যে আমি কিছু লোকদেরকে বলি যে তোমরা কিছু লাখড়ি জমা করো আর তারা যখন কিছু জমা করে নিয়ে আসবে বলি যে তুমি ইমামতি করো অর্থাৎ আমি যেটা করি আমার মন এটা চাই যে আমি বলি কিছু লাখড়ি নিয়ে আসো আজান হোক নামাজ শুরু হোক আর আমি একজনকে বলি তুমি ইমামতি করো সুম্মা উহা আলিফু ইন এরপরে আমি যে দেখি যে কোন কোন পুরুষ মুর্শিদ আসে নেই কোন কোন বাড়ি থেকে মুসিদে আসে নেই মনে চাই যে আমি ওই সমস্ত মানুষের বাড়ি জ্বালিয়ে দেই যারা জামাতের সাথে শরিক হয় নাই তাহলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আমাদের যে ইচ্ছা দিয়েছে তা না যে তুমি একা পড়লে এক গুণ সবাব নাও আর মুসিদে গেলে সাতাশ গুণ সবাব নাও এটা আমাদের এখতিয়ার নয় প্রথম তো উৎসাহিত করা হয়েছে যে বেশি সবের জন্য তোমাকে মসজিদে জামাতের সাথে সলাচাড়াই করতে হবে এবং এখানি বলা হয়েছে যে না। তুমি ওজোর সারা বাড়িতে করলে। জামাত ছেড়ে দিলে তোমার পরিণাম মোনাফিকের লিস্টে তোমার নাম লেখা হয়ে যাবে তো আল্লাহ রবি চাচ্ছিলেন যে আমি ওই বাড়িগুলি জ্বালিয়ে দেই যারা আজান শোনার পর মসজিদে নাশ কিন্তু বাড়িতে মহিলারা থাকে যাদের উপর জামাত চেয়ে শরিক হওয়া ও আজীব নয় বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে তাদেরও জামাতের সাথে শরিক হওয়ার প্রয়োজন নেই তো আল্লাহ নবী এটা উনি একটা জিনিস বুঝাতে যে এটা আমার মনে চায় যে যারা জামাতের শরীফ হয় এদেরকে পুরিয়ে দেওয়া দরকার তাহলে কত রাগ করছেন উনি তাদের উপরে আবদুল্লা মাসুদ তিনি বলেন মানসার মুসলিমান যে ব্যক্তি এটা পছন্দ করবে যে কালকে সে আল্লাহর সঙ্গে মুসলমান অবস্থায় সাক্ষাৎ করবে অর্থাৎ ইসলামের উপর মৃত্যু বরণ করুক এটা যদি কেউ চায় ফল ইসাল তাহলে সে যেন এই নামাজগুলির গুলির করে পাঁচক তো সলাৎ যেন সে আদায় করে হাইসুইনাদা বিহিননা যখনই এই সলাতের আজান দেওয়া হবে তারা যেন জামায়াতের সাথে সলাচ আদায় করে আল্লাহ সুনানাল হুদা। কারণ আল্লাহ তালা তোমাদের নবীদের জন্য যে হেদায়তের পথ যেটা উনি অবলম্বন করেছেন যেটা আমাদেরকে দান করেছেন হেদায়তের একটি পথ পদ্ধতি উনি বলে দিয়েছেন। হুদা আর বেশ জামাতের সাথে সলাতায়ী করা এটা হলো নবীদের হেদায়তের অন্তর্ভুক্ত নবীদের পথের অন্তর্ভুক্ত যদি তোমাদের বাড়িতে নামাজ পড়ো তোমাদের নবীর সুন্নতকে তোমরা ছেড়ে দিলে তারক তুম সুনিমাল আর তোমরা যদি তোমাদের নবীর সুনতকে ছেড়ে দাও তাহলে তোমরা পদভস্ত হয়ে যাওয়া আনহা বলছে। আমরা নবীর যুগে জামাত থেকে যারা দূরে থাকতো জামাতে যারা নামাজ পড়তো না আমরা মনে করতাম তারা খালেস মুনাফিক মুনাফিক ছাড়া কেহ জামাত ছেড়ে যেত না বাবা মুসলিম ইম্বা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হল জামাতের সাথে সলাৎ আদায় করা এটা নবীর সন্ন্যত এবং তিনি বললেন কেহ যদি মুসলমান অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে চায় তাহলে সে যেন এই জামাতের হেফাজত করে নামাজের হেফাজত করে কারণ আল্লাহ তালা বলছেন যে মা সালাহি সাকার সুরে মুদাসিরে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাহি সাকার তোমরা জাহান্নামি কেন আসছ কোন কাজের বিনিময়ে কোন কাজের কারণে তখন তারা প্রথম উত্তর দিবেন কালু মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে হইতে অন্যতম কারণ তারা বলবে যে আমাদের মূল কারণ আমরা নামাজ পড়তাম না এই জন্য বলছেন যে তোমরা যদি নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয় জান্নাত পেতে গেলে নামাজ অবশ্যই পড়তে হবে এ বিষয়ে আরও অত্যন্ত কঠিন হাদিস আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাত তালা হু অন্য আরেকটি রেবায়তে আছে কল তিনি বলেন ইন্না রসুল আল্লাহ হুদা ইন সুন হুদা আলাদু রসুল আমাদেরকে হেদায়তের সুনুত আমাদেরকে বলে দিয়েছেন হেদায়তের পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন ও ইনামিন সুনানিল হুদা আর হেদায়তের সুনুত হেদায়তের পথ হলেই ফিল সালাতজিদ তিনি বলেন রসুল শুনেছেন যে কোন গ্রামে অথবা কোন বস্তিতে যখন তিনজন মানুষ একত্রিত থাকবে এবং সেই তিনজন যদি জামাতের সাথে আর শলাত আদায় না করে তাহলে শয়তান তাদেরকে গ্রাস করে নিয়ে নেয় তিনজন বা একাধিক কোন গ্রাম অথবা বস্তিতে যদি বসবাস করে এবং এরা যদি সকলে জামাতবদ্ধভাবে যদি জামাতের সাথে সলাত আদায় না করে তাহলে ইল্লা কাদ ইস্তাহাবাদ আলিম শয়তান কারণ বাঘ ওই ছাগলকেই সে স্বীকার করে এবং তাকে ধরে বসে এবং খায় যে ছাগল তার দল থেকে আলাদা হয়ে যায় আবু দাউদ হাদিস করেছেন হাসান সানাদের সাথে তাহলে সম্মান্ত শ্রোতা ও দর্শক আমরা জামাতের সাথে সলাত আদায় করার সলা সাতাশ এবং যে ব্যক্তি আজান শোনার পর মসজিদে না আসে আল্লাহ নবীলাম তার বাড়ি পুরে দেওয়ার আশা করার অর্থ হলো এই যে ওজোর সারা জামাত ছেড়ে দেওয়া ঠিক না ওজোর কি মুসাফির ওই ব্যক্তি জামাতের সাথে সলাচ আদায় করার ফরত নয় ওজর কি অসুস্থ রুগী রুগীর জন্য জামাত প্রয়োজন নেই কারণ বেশি ক্ষুদো নিয়ে নামাজে দাঁড়াবতো চিন্তা শুধু ওই খাওয়ার পথে থাকবে এগুলি হল ওজর এগুলি ছাড়া আমাদের সর্ব অবস্থায় জামাতের সাথে সলাচ আদায়ী করা দরকার যে ফজিরত আমরা শুনলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ফজিরত অর্জনের জন্য জামাতবদ্ধভাবে সলাচ আদায় করার তৌফির দান করুন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফি দান করুন আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 থ্রি Swift BIC code এইট থ্রি সুইফি কোড আই বিভি টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন শেখ চারোদিকে চলছে এক প্রচন্ড ঝরে জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা সে পথকে মুসরিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায়